তাহলে আজ পাঠ হবে তুদারি গানে গুণ আহ আজ পর্যন্ত আমরা দেখেছি কোথায় কোথায় গুণ হয় মানে আহ যেকোনো ধাতু যার শেষে এক প্রত্যাহারে যে বর্ণ রয়েছে ই আর তারপরে শপ রয়েছে বুহিগণিত যেমন এর প্রভাব দ্বারা কারণ এটা সাবধাতক প্রত্যয় সাবধান বলেন সাবধান সূত্র দ্বারা তিনশি সাবধান সূত্র দ্বারা সাবধান সংক সপ আর সূত্র দ্বারা গুণ হয় এরকম আমরা দেখেছিলাম আর শুধু এই নয় আমরা এটাও দেখেছিলাম যে ধাতু মধ্যে মানে শেষের বর্ণ যেটা এর আগে যে বর্ণ উপাতু বুধ সপ ওখানে সূত্র কিন্তু এটাও আমি আমি দেখেছিলাম আমরা মানে ভূ ভো দুটো জায়গায় আমরা দেখেছি যে গুণ হয় কেন এই সূত্র দ্বারা সব শীত আর সাবধাত দ্বারা গুণ হবে ইগান্ত ধাতু হলে আর লঘু তা লঘুবধাতু হু যে দাতু বহবৃহী সমস্ত করেছিলাম দেখেছিলাম তো সেই রকম রকম হলে ওখানেও গুণ হবে এই সমস্ত কিছু আমরা দেখেছি দুটো জায়গায় দাতু শেষে দাতু উপদায়। লঘপা দুটো জায়গায় আমরা দেখেছি যে তিন শীত সাবধাতক সূত্র দ্বারা পত শীত হলে যেমন সব সব শীত হলে সেই রকম হবে মানে আহ শীত হলে সাধাতক প্রতি প্রতিআ তো সেই গুণ হবে এখন আমরা জানি আবার আমি বলছি যে যত প্রতি ধাতু পরে বিধান হয় যাদের ও সবার সাবধাত প্রতি সাবধাতুক সংজ্ঞা হয় অথবা অর্ধধাতুক সংজ্ঞা হয় ঠিক আছে তো সাবধাতুক সংজ্ঞা না হলে আরো সংজ্ঞা হবে তো সব শীত সে জন্য এখন তুদারিগণ তুদারিগণে বিকন কি সু আদিগণী সব তুদারিগণী ও শীত দ্বারা সংজ্ঞা হয় আর কিন্তু এখানে কি লেখা আছে তু দারি গানে না গুনা হা করে সাবধাত তা সত্ত্বেও এখানে গুণ হয় না কেন না আমরা দেখবো আজ তাহলে এখন আমি করছি আমরা হ্যাঁ ঠিক আছে তাহলে আর প্রীতি বোন ওকে ঠিক আছে আমরা আমরা এগিয়ে যাব এখন তাহলে প্রত্যয় লোক আমরা দেখেছি যে ভাদুগণ এবং কি দুটোর বিকরণ প্রত্যয়ের অনুবন্ধ লোকের পর অবশিষ্ট থাকে নাম সাম্যমে আসতি সেই গণ আর ওই গণ দুটো কিমন্ত পদের সাম্যম আছে যথা ভাদৌ ভী কুবাদি যেমন ভাদি তে হলো লিখতি উভয় পূর্ব আকার আছে তো কিংবা গণত্যয় তাহলে দুটো কমের কি প্রয়োজন এ প্রায় স্বে জু ভাগীগণে গুণকার নিষিদ্ধিগণের গুণাহা নীতি করেছিলামাহ এই পাথে কেন তুদাদিগণে গুণ হয় না সেটা আমরা দেখবেন তো. দেখা যায় যে ভূ ধু ইগন্ত ধু গুণা দেশ সত্যয় পরে থাকলে ইগন্ত ধাতুর উকারের গুণাদেশ হয় সার্বধাতুক আর্ধ ধাতুকর সূত্রে নার্বধাতুক আধ্য ধাতুকর এই সূত্রের দ্বারা বুধ ধাত গুণাদেশ উপায়াম বুদ্ধাতুর উপাতে লঘু ইকবর্ন লঘু ইকবর্ন মানে উ রয়েছে অতহ সপ্রত্যয়ের পরে সপ্রত্যয় পরে থাকলেও পরে থাকায় সূত্রের দ্বারা সমস্ত কিছু মিলিয়ে ধাতু নাম ইগর্ণে হচ্ছে তাহলে দেখা গেল যে ধাদিগণে ইগন্ত ধাতুর ইকবর্ণের গুণ হয় এখন তুদাদিগণের তৎ অবস্থার দ্বয়ম অস্তি চেটপি গুণ আহনা তুদাদিগণে এই দুটি অবস্থাই রয়েছে কিন্তু তবুও গুণ হচ্ছে না এরকম বলা হলে তথা সেরকম ভাবে আবার উপকবর্ণকে গুণ না মানে উপধাতের হস্ত্র ইকবর্ণেরও গুণ হয় না যদিও কি যদিও তুদার জীনের শীত সেরকম তুদাদিগণের সদ রয়েছে সেটাও শীত তথাপি তুদাদি তুদাদি নভাবে তাও তুদাদিগণে গুণ হচ্ছে না মানে শীতটা আপনার দুটাদি গনের ক্ষেত্রে যেমন আমরা দেখছি মানে সকাল সব বিকরণ রয়েছে কারণ আপনার যখন আমরা দেখছি যে সাত ধাতু কাজ ধাতু করহ এই সূত্রটা যখন প্রবিক্রি হচ্ছে তখন ক্ষেত্রে শীত মানে সব বিক্রমাতুক বলছি না তুমি বলছো যে শীত তুমি বলছো যে শীত হলে ধাতুক তো কেমন জানি কেন কেমন জানি কেমন করে জানি যে শীত হলে যে কোন আমরা ভাবো যে গুণ হওয়া উচিত কেন কেননা শীত শীত সাবধাতুক উম বলে এই প্রতিআ শীত হলে সাবধাতুক ও হবে আর সাবধাতুক সংজ্ঞা ও হলে সাবধাতুক ও সূত্রের দ্বারা আর ভূগান্ত লীর সূত্রের দ্বারা দুটো সূত্রের দ্বারা গুণ হওয়া উচিত ছিল দুটো ধাপ দুটো দুটো ধাপ বলতে হবে হ্যাঁ ঠিকই আছে তুমি জানোই এমনি আমি বলছি পড়ি পড়ি গিয়ে তুমি ও পড়াবে তো সেই জন্য পড়ানোর জন্য এই সমস্ত কিছু জানো উচিত কারা নাম আসমাধি জায়াতে ভাদিগণে ধাতুরঙ্গে গুণ যেখানে যেখানে হয় সেই গুণের কারণ আমরা জানি ইগন্ত ধাতুহু ঠিক আছে মানে যে যেখানে যেখানে ধাতু ওখানে না মানে তাহলে এমন হলে কেন এই ধাতুন্ত কোন সূত্র দ্বারা গুণ হবে না শুধু সংজ্ঞাসুত্রম কিন্তু হ্যাঁ গুণবিধায়ক সূত্র যেমন বুধ ধাতু ওখানে শুধু শুধু দুটো রয়ে শুধু দুটো সূত্র রয়েছে যার দ্বারা গুণ হয় হ্যাঁ তুমি হ্যাঁ কোনটা কোনটা সূত্র হবে মানে ভূ দাতুকান্তাতু ভাত হ্যাঁ দৃষ্টিপন বলো অর্থনীতি খাটবে অনীতি না না না আমরা আমরা কি তাই তো হ্যাঁ তাই তো মনে হয়েছে দুটো সূত্র রয়েছে আমার আমার হাতে শুধু দুটো রয়েছে সূত্র গুণ বি সূত্র দুটো স্বাভাবিক লঘুপথের হলে হলে তাহলে আমরা এগিয়ে যাবো তুমি धातुकम इ सब सर्वधातुकम हिंसित सवधातुक द्वारा सबकी हलो सवधातुक सब सवधातु प्रत्यय इति कारण এই সূত্রে সবচেয়ে সাবধাতুক হয় এবং সব সাবধাতুক সংগ্রহ প্রত্যয় এই কারণের জন্য সার্বধাতু কার্য কয় এই সূত্রে ইগন্ত ধাত ইকাহা গুনাহা সূত্রে না ইগন্ড ধাতুর ই গুণ মানে সাবধাতুর কাু কয় সূত্রের দ্বারা ইগন্ধাতুর হলো ঈদটা গুণ গুণাদেশ হুম হুম ঠিক আছে আচ্ছা ধাতুর উপধার যে হর্ষ ধাতুর উপধার হস্য ইক এর গুণটাই গুণটি আমরা দেখেছি নামা গুণকার সপাহা প্রেরণা দায়নি শক্তি আ তো লেখা হয়নি এখানে সপাহা এখানে ও কার শেষে নাম নামা হ্যাঁ হ্যাঁ বলো শোনা যাচ্ছে কোন কিছুর নাম কি না সব সেটি প্রেরণাদায়ী শক্তি হয় এটি আমরা জানি সেটি আমরা পূর্বেই জেনেছি হ্যাঁ ঠিক আছে কোনটা বিভক্তি গুণ কার্যে তুমি তো <Point yes> হ্যাঁ মানে এটা এক আমি আমি বলছি সবার জন্যে যে যে কোনো বাক্য বুঝবার জন্য এ বিভক্তি জানতেই হবে বিভক্তি না জানলে আমরা শুধু অনুমান করছি যে মানে বাংলা ভাষায় আর সংস্কৃত ভাষায় একটু সাম্য আছে তো সাম্য মানে এক সমান দিকে দেখতে পারি সেই জন্য আমরা অনুমান করছি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে রকম অর্থ হবে হবে কিন্তু না জানলে আসলে আমরা আমাদের শুদ্ধ শুদ্ধ শুদ্ধ জ্ঞান হবে না শুদ্ধ জ্ঞান হবে না গুণকার গুণকার সপ্তমী হ্যাঁ মানে গুণকার মানে কি মানে এখানে এখানে মানে অধিকারণ সপ্তমী নয় এখানে বিষয় সপ্তমী কারক তোমরা কারক জুণ কার্যে মানে অধিকারণসপ্ত নয় যেমন বালক গৃহে আস্ত গৃহে আস্তে কুত্র এখানে বিষয় সপ্তমী সপ্তমী ভুণকার্যে মানে গুণসঙ্গে সপাহা কোনটা অব্যক্তিমা শুনেছ আমি সাপাহা সাপাহা বিশ হ্যাঁ কেন কেন কেমন করে আমি জানি ঠিকই বলেছিস কেন কেমন করে জানি হ্যাঁ সবই ষষ্ঠীর এক বছর সফা হক সব আমরা দু কারণে দুটো কারণ রয়েছে এখানে আমরা জানছি যে প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি হতেই পারি না একটা হচ্ছে যে এই প্রকারান্ত প্রকারান্তা শব্দ না হ্যাঁ মানে অর্থ বসছে না অর্থ হচ্ছে না প্রথম কারণ প্রথম হলে সব শক্তি মানে বিশেষ এখানে সব মানে তাই তো মানে এখানে আমরা বলতে পারি যে বিভক্তি রূপ না জানলেও বাক্যের অর্থ দেখে আমরা বুঝতে পারি অনুমান করতে পারি যে কিরকম অর্থ হবে শক্তিহীতি বন বল শক্তি কোনটা ব্যক্তি আছে প্রেরণাদায়নি শক্তি সপ্তমীর এক বচন বললো আর শক্তি তাকে আবার বলো সপ্তমী না মানে গুন কাজে যেটা বললো ষষ্ঠী আবার সপহ যেটাকে বললো সেটা ব্যবহার করি ষষ্ঠী বললো তো না গুন কাজে বললাম গুনো কাজে সপ্তমী সপে হলো ষষ্ঠী গুন বলে ষষ্ঠী ভক্তি সেক্ষেত্রেও সেরকম রূপ হয়ত শব্দ মনিহি মনিহি মনি রূপ হয় এখানে শক্তি হি স্ত্রী লিঙ্গের শব্দিঙ্গিঙ্গা ইান্ত শব্দ মানে শব্দ রূপ জানতে হবে শব্দি রয়েছে সাত বিভক্তি গুলো সাত বিভক্তি গুলোতে এরকম প্রথমে ব্যক্তি এক ছাড়া আর কোথাও পাওয়া যাবে না শক্তি শক্তি শক্ত শক্তি শক্তি শক্তি ভী ইত্যাদি এখানে সকিহি হলে বিভক্তি রূপানি জানলে আমাদের আহ হতে পারি না এখানে শক্তি মানে প্রথম বিভক্তি এক তো আসলে রূপ জানা এখানে শব্দ নাম রূপানি সহজ হলন্ত শব্দ হলে আমরা সহজ করে আমরা জানতে পারি কোনটা বিভক্তি হবে বাবত নাম ষষ্ঠী বিভক্তি তত্র বিভক্তি তত সপাহা রূপ দেখে ষ না হলে আর আর কি হতে পারে সাপাহা হলে শব্দরূপ জানলে সপাহ পাচ্ছি যে তা ছাড়া আর কিছুই হতে পারে না শুধু রূপ দেখে তারই রূপ দেখে আমরা জানি যে পঞ্চমী এক অথবা ষষ্ঠী তারপরে বাক্য দেখে প্রসঙ্গ দেখে আমরা জানি যে আচ্ছা পারে না হলে পঞ্চমী হবে মানে বুঝতে হবে এটা কোন বিভক্তি কিন্তু যদি এমনি থাকে মানে তখন আমরা এটা মানে ষষ্ঠী ষষ্ঠী হবে পঞ্চমি আর যদি বাক্যের মধ্যে তাহলে ষষ্ঠী কিন্তু কোন দিনতে চাইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে রূপ দেখে পঞ্চমী বা ষষ্ঠী বাক্য দেখে অর্থ থেকে জানি যে দুটো মধ্যেই ষষ্ঠী হতে হবে ঠিকই আছে আমরা এগিয়ে যাবো তাহলে কিন্তু না পুঞ্চকিঙ্গিঙ্গি শব্দ হলেও সেরকম পঞ্চক লিঙ্গি শব্দ হলে শুধু পার্থক্য কোথায় রয়েছে প্রথম আয় বাক্ত বাক্তা চারাং হলেও সব জায়গায় ওকে সেজন্য সে জন্যে যে মূল শব্দ রূপ কিছু জানা তোর ওকে তৃতীয় বন তৃতি বন এগিয়ে যাবো ओके पर भाई मैं जानती हूं तो आदिति धिति वन अधुना तुदादि का अधुना तुदादि गणे विकरण সকার টুদাদিগণের বিকরণ প্রত্যয় স সেটি বিকরণ প্রত্যয় সকালের ঈৎসজ্ঞা আহ এবং লোপ লোপ হয় তা সে কারণে স হল শীত যা সকারধাতংসিৎ স্বধাতুক এই সূত্রের দ্বারা সপ্রত্যয় স্বধাতুক সংঘ তুদাগানে ইতি ধাতু উপায় ইকাহা গুণাচা ভাবে পুগন্ত সূত্রের দ্বারা ধাতু উপ সত্য সত্যি গুণ না এই সব সত্য হওয়া সত্ত্বেও গুণ হবে না তাই কাহা ভেদ তাহলে কি ভেদ আছে সপ্রত্যয়ে গুণ কার্যার্থ প্রেরণাদী শক্তি আসছে সপ্রত্যয়ে গুণ কার্য গুণকার্যের জন্য প্রেরণাদায়নি শক্তি আছে না না আছে কি বুঝেছ সেটি সেই বিকট প্রত্যয়ের ঈদ সংজ্ঞার লোপ হয় যদি সকালটা শীত হয় এবং তিন শীত সার্বভ এই সূত্রের দ্বারা স্বত্যয়ের সাবধাতক হবে হবে যদি সাবধাতুর কাদু কয় সেখানে ইগুণ হয়েছিল এটা তো হস্যুণ হবে এবং আহ হ্যাঁ এটাই স্যার সে জন্য আমি জিজ্ঞেস করছি যে তুমি বুঝেছ কি না মানে এখানে সার কথা কি আমার আমার একটা আজকের পাটে এক প্রমুখ আমাদের সামনে প্রমুখ প্রশ্ন আসছে এই পড়াতে লেখা আছে যে প্রমুখ প্রশ্ন প্রীতিবন প্রীতিবন তুমি বলো প্রমুখ প্রশ্নটা কি বলছে কি মানে না দায়িত্ব শুনবার আমি শুনিনি দৃটিব দৃষ্টি বন পড়ছো তুমি তো কি আবার পরবা দকর নেই আবার পরবা দোকানে তৃতীয় বন পড়ে তো তুমি তোমাকে জানতে হবে কি কি কি হলো শুনে 구해 পেছিয়া প্রশ্নটাকে চলছে সর্বত্র সূলোক কার্যাঠং সেবনাদাই শক্তি ওস্তি শক্তি ওস্তি কে কিমattham ভাগিগণে यत् गुणः बरति तत् सिदादिगणे नभवति वचन विद সপ্রত্যয় রয়েছে এবং এই সপ্তাংশী শতাংশী এই প্রেরণাদায়নি শক্তি তাহলে ছিল কেন তোমাকে জিজ্ঞেস করছি কেন আচ্ছা কারণ দুটো ক্ষেত্রেই তো আপনার দেখা যাচ্ছে যে সব স্ব বর্তমান মানে আপনার চুড়াদিগণের সব রয়েছে সপের স্বটাও শীত আবার ভাজিগণের চূড়া দিগণের রয়েছে সেটা শীত আর ভাজিগণের সব রয়েছে সেটাও শীত তাহলে উভয়ের ক্ষেত্রে শীত আছে মানে সব বর্তমান রয়েছে উভয়ের ক্ষেত্রেও তাহলে স্বটা নিজে বলছে গুণকার যে প্রেরণাদায়নি শক্তি তাহলে উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সব বর্তমান থাক আছে কিন্তু ভাজীগণের সেক্ষেত্রে প্রেরণাদায়নি শক্তি প্রভাবেই গুণ হচ্ছে এক যেকোন শক্তি রয়েছে আচ্ছা তো আচ্ছা তো আপনার শীত হয়ে যাচ্ছে দুটো দুটো ক্ষেত্রেই তো সটা শীত হয়ে যাচ্ছে তাহলে শীত যদি হয়ে থাকে তাহলে সেটা বলছে যে তিন শীত সার্বধাতুক আমরা জানছি যে সেটা শীত হওয়ার কারণে সার্বধাতুক হওয়ায় লঘুপথ ধাতুর লুপথ ধুর লুপথে গুণ হবে সেক্ষেত্রেও মানে আপনার বা কথবা আত্মধাতু পরে থাকতে হবে তো যদি আপনার থাকে তো এই আমি বুঝি তুমি বুঝেছো যদি পাইনি বোন বলো বলো কি বুঝেছ সেটা তুমি বলছো যে হচ্ছে আর না হচ্ছে বলতে হবে হওয়া উচিত আচ্ছা আচ্ছা হওয়া হচ্ছে না হচ্ছে না কিন্তু না হচ্ছে না ওটা ধাতুর উপধার হস্যুণ হচ্ছে সেক্ষেত্রে দেয় আমি জিজ্ঞেস করছি যে কোনটা যেটা বলছো কোথায় মানে বুয়া দিগণে অথবা তু দাদিগণে অথবা উভয় উভয় তো হবে না উভয় তো হবে না না-কছাই পাঠের নাম হলো তুরা দিগণ হ্যাঁ আছে তো মোবাইলে আছে তো দেখো পাটের নাম আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এর অর্থটা কি না গুণ না গুণ আহা তুদারি হয় না গুণ গুণ হয় না ভুয়াদি গানে গুণ হয় ভুয়াদি গানে গুণ হয় তুদারি গণে গুণ হয় না দুটো ক্ষেত্রে গুণ হওয়া উচিত ছিল কিন্তু না ঠিক আছে যে এই গুণ হওয়া উচিত ছিল এখানেও আর তারপরে তারপরে দীপায়নি বন তোমাকে বলতে হবে তোমাকে বলতে হবে যে কেন আমাদের এরকম অপেক্ষা ছিল যে এরকম হওয়া উচিত ছিল দৃটি বন আছো দৃটিবন আর আপনার ভাদিগণ তো উভয়ত্রই মানে তুদাদিগণে রয়েছে সপ্রত্যয় আর ভিগণে রয়েছে সপ্রত্যয় তো দুটোই হচ্ছে শীত আর আমরা জানি যে তিন শীত কম এই সূত্র দ্বারা যেটা শীত হয় তার সার্বধাতুক সংজ্ঞা হয় আর সার্বধাতুক সংজ্ঞা হলে সার্বধাতুক আর্ধ ধাতু কয়হ এই সূত্রের দ্বারা গুণের প্রবৃত্তি হয় অর্থে তুদাদিগণেও শীত রয়েছে মানে তুদাদিগণের ছটা শীত ধাদিগণের ছটাও শীত তাহলে শীত হওয়ার কারণে সেটা সার্বধাতুক আর সার্বধাতুক হওয়ার কারণে সার্বধাতুক আর্ধ ধাতু দ্বারা গুণের প্রবৃত্তি হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভাজিগণের ক্ষেত্রে সব প্রেরণা দায়ন শক্তির প্রভাবে গুণ হচ্ছে কিন্তু কেন হচ্ছে না ওই হ্যাঁ বলবো তিনশি সাবর হয়তো কম এবং সাবর কাট হত কয় দুটোতেই শীত আছে তো দুটোতেই ঠিক আছে মানে কি না দুটো শীত আছে শীত দুটো কেত্রে কোথায় সেটাই শীত না বিক্রণ পর্যায়ে কি আর তুডিগণের বিক্রণ পর্যায়ে কি তুমি বলো বিকরণ প্রত্যয় কি আরিগণের বিকরণ প্রত্যয় কি বলো বিকরণ প্রত্যয় এখানে এটা মূল মূল জিনিস মূল জিনিস আমি বলছি গানে বিকানোর প্রত্যয় হচ্ছে হ্যাঁ হচ্ছে ঈশ মানে কিন্তু হ্যাঁ তো সেজন্য মানে সাম্য আছে দুটো জায়গায় সকার রয়েছে তো সকার রয়েছে দুটো জায়গায় তো সেই জন্য আর ও সকারটি ইৎসঙ্গা হয় ঈৎসজ্ঞা কোনটা সূত্র দ্বারা প্রীতিপন বলো হ্যাঁ লক্ষ্য চৌধুরীকে এই সূত্র দ্বারা আপনার ঈৎসজ্ঞা আহ দ্বারা তার লোভ হচ্ছে আর পয়ের হলন্তম দার আর চৈত্র দ্বারা তার লোভ হচ্ছে হ্যাঁ না কিন্তু হ্যাঁ ঠিকই আছে বলছি সকার সকারী যেটা সাপ তুদারি গণের যেটা স দুটো জায়গায় কিন্তু সকার দিতে সুতোর দ্বারা তাহলে তাহলে ঠিক আছে দীপায়নি বন রকম অপেক্ষা ছিল কি রকম অপেক্ষা ছিল যেটা সাবজাত উচিত ছিল the... <laughs> বলেছিল যে এখানে যে রকম শুনো যেরকম বুয়ারি গণে সব শীত সেই রকম তুদারি গনেও সীত দুটো শীত বুঝেছ ওকে এগিয়ে যাবো আমরা আচ্ছা কে ছাড়া প্রশ্ন আহা প্রশ্ন আমি একটু বলি যে শুধু বুয়ারি গনে যে রকম কোন হয় কারণ এই যে সব শীত আর সেই জন্যে শীত হওয়ার কারণে তারপরে লু ক্ষেত্রে আর এর মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে সব শীত ধূধাদিগণেও স শীত তো সেজন্যে যে কারণে গুণ হয় বুয়ারিগণে সেই কারণে এই রকম এখানে এখানে আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি যাই যে রকম বুয়াদি গনে গুণ হয় সেই রকম জুতারিগণে গুণ হওয়া উচিত কিন্তু হয় না কি কাজ না থাকি কাকার যদি না থাকে তাহলে তার কি প্রভাব মানে নেই অভাবে কি হবে তাহলে পকারের অভাবে কি হয় হওয়া আর পা অভাব হওয়া এর ফলটা কি সেটা আমরা দেখতে চাইছি ফলটা কি ওকে ওকে দৃষ্টিবন অধ্যয়ন উত্তম আসি আমাদের অধ্যায়নের কৃতি প্রীকরণ প্রত্যয় ঈৎসংখ্য সকালের কাজ গুণের জন্য প্রেরণ করা হয় ধাতসের স্বর গুণম কাড়ি ধাতুতে অবরোধ অবরোধী বিকলন প্রত্যয় ইচ্ছাঙ্গের কাজ তার প্রকারের কাজ সেই প্রকারের অভাবে গুণের অব অবরোধ হয় আর করাই ককারের অভাবে যখন গুণের অবরোধ হয় তার মানে পকার সাহায্য করে শীতের প্রভাবে দেয় কারণ যেহেতু বলছে পকারে গুণের ভালো তার মানে পকার ও গুণে সাহায্য করে মানে সকার সকার গুণের জন্য প্রেরণা প্রেরণাদায়নি শক্তি রয়েছে তাই তো সকার প্রকার প্রকার প্রকার হলে হলে কোনো বিশেষ কাজ নেই প্রকার হলে কোনো বিশেষ কাজ নেই পকার না হলে বিশেষ কাজ আছে কোনো বিশেষ কাজ নেই সূত্র পরে আমরা দেখছি লেখা আছি সাবধাতুক মানে এখানে আমরা এগিয়ে যাব এখন প্রকার প্রকার হলে কোনো বিশেষ কাজ নেই মানে প্রকার ঠিক আছে প্রকার হলে কোনো বিশেষ কাজ নেই প্রকার না হলে কাজ আছে কাজটা কি গুণের বাধা সেটা বুঝছি হবে ওকে আমরা এগিয়ে পড়বো স্পষ্ট হবে প্রীতি বোন জানা হয় আচ্ছা এক কার্য কিভাবে হয় এটা এখন সূত্র সহিত কিভাবে বিকরণ তত্ত্বীয় প্রকার উপস্থিত বিকরণ তত্ত্বের প্রকারের উপস্থিতিতে গুণকার্যের জন্য অনুমতি হি অনুমতি থাকে অত্যন্ত হলো সম্বন্ধ সূত্র সহিত চর্চা নজাতা আচ্ছা ভাবিগণের পকার সম্বন্ধ সূত্র সহিত চর্চা উৎপন্ন হয় না চর্চা অবরোধ কথা ইতি অবশ্যম দ্রষ্টব্যাম তাহলে সেই সেই যে অবরোধ হয় কেন হয় সেটা অবশ্যই আমাদের দেখো আমরা দেখব দেখা উচিত লিপ হ। उदाहरण की দ্বারা সকারের ইচ্ছা হলো লিপ অতহিন ধাতুকম ইচ্ছা সপ্রত্যয় সার্বাতুক সংুক সংগ্রাহ অতি অস্তি মানে এই সূত্রে তিন শীত সার্বধাতুকম এই সূত্রের দ্বারা সপ্রত্যয় যেহেতু শীত তার জন্য সার্বধাতুক আছে মানে সরের সর্বধাতুক সঙ্গা রয়েছে আচ্ছা তাহলে কি রয়েছে প্রথমে রয়েছে কুসের সার্বধাতুক দ্বারা এখানে শীত রয়েছে শীতের সং যে বলছে না সার্বধাতুক সংগ হওয়ার কারণে যে ই হস্তানে গুণের প্রসঙ্গ হয়েছে আছে অতহ অনেক লেখতে তাহলে লেখতে এর রূপ হওয়া উচিত সবিকরণ প্রত্যয় কেবল শীত ওপি টু অপিত আচ্ছা আচ্ছা কিন্তু সব সব প্রত্যয় কেবল শুধু শীতই নয় বলছে অপিত এবার অপিতটা কি অপিত অপিত আহ যেগত নাস্তি বা অপিত বলতে বলছে কি না যেখানে ঈদসঙ্গ মানে আমরা আমরা তো দেখলাম যে এটা যেমন শীত সকার যেমন ইট হচ্ছে বলে সেটা যেমন শীত বলছি যেমন এটার আলাদা একটা পরিচয় রয়েছে সেটা হচ্ছে অপিস অপিস কেন কারণ এখানে সব শুধু রয়েছে তাই পটা ইৎসঙ্গ হচ্ছে না তাই হচ্ছে অপন আচ্ছা বিকরণ প্রত্যয় সটা শীত এটা আমরা আগে জানি স্মরণ করছি আর কি নাম যদি সকারস লোপ জাত তথাপি সকারস্ত প্রভাবহ অস্তি এবার যদিও সকারের লোক হয়ে থাকে তবুও সকারের প্রভাবটা সকারস্ত প্রভাবহ অস্তি এব কিন্তু সকারের প্রভাবটা থেকেই যায় যত লোপহ স্তূপটি অদৃশ্য লোপয় মানে অদৃশ্য হয়ে যায় কিন্তু অপগত হয় না মানে তার প্রভাবটা থেকেই যায় এমন নয় পকারটা ছিলই না পকার পকারটা নেই অতহ সত্যয় অপিত ইতি উচ্চে তাই সপ্রত্যয়টা অপীত রকমটা বলা হচ্ছে মানে আমরা বলছি আর পটা নেই বলে আমরা বলছি কিন্তু সকালটা না থাকলেও আমরা জানি যে সকারে প্রভাবটা ঠিক আছে কিন্তু পটা নেই তাই তার প্রভাব থাকারও মানে ঠিকই আছে খুবই ভালো ভাবে তুমি বলেছো হ্যাঁ মানে আমাদের বলতে হবে আবার তুমি যেটা বলেছো যে এখানে রয়েছে মানে বুয়াদি গানেও সকার নেই আর শেষে শেষে শেখার নেই পকার নেই উভয় বুয়াদি গানেও তি গানেও শিকার নেই আকারও নেই কিন্তু মানে তো হ্যাঁ তুমি তুমি তুমি আবার বলো আবার বলো আর তারপরে দীপানী বোন বলবে তুমি বলো যে কারো কেন যদিও যেমন তুদারিগণে আ ই রয়েছে তা সত্ত্বেও আমরা বলি যে এ যে অ কিন্তু অপিত যদিও দুটো নাম সুতো নেই কিন্তু তা সত্ত্বেও আমরা বলি যে যে যে রয়েছে শেষে সেটা শীত কিন্তু অপিত আর বুয়া দি আমরা বলি যে যদিও অ ই শেষে রয়েছে তা সত্ত্বেও আমরা বলি যে এ বুয়া দি যে আ আর শীত কিন্তু এখানে অপীত আর অপীত হলে শক্তি হবে না মানে নগরও ধরে কিন্তু আমি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে যখন দুটো জায়গায় বলছি যে তুমি শেষের কথা বলছো আমি এর আগে আমি জিজ্ঞেস করতে চাইছি চাইছি করতে চাইছি যে যখন বোয়াদিগ বোয়াদিগণে অ সেসে স নেই প নেই আর তুদারিগণে আ ই রয়েছে শুধু আ রয়েছে দুটো ক্ষেত্রে আ ই রয়েছে শেষে শুধু অ রয়েছে তা সত্ত্বেও আহ বুয়াদিগণে বুয়াদিগণে আমরা বলি যে বলি যে এ অ যেটা আীত ও পিত ও আর তুদারিগণে আমরা বলি যে শীত কিন্তু অপীত যদিও দুটো জায়গায় এসছে কিন্তু শুধু সকাল আছে হ্যাঁ প্রভাবটা থাকবে হ্যাঁ মানে শুরুতে মানে এখানে দীপায়নি ডিপাইনিবন দেখো যে এখানে তুদারিগণে তুদারিগণে সিল কখনো ছিল না কখনো ছিল না পকার তুদারিগণে ভুয়াদিগণে মুলে বিক্ষোভ হচ্ছে সপ মানে মুলে কারও ছিল পকারও ছিল দুটো অক্ষরের লোপ হয়ে গেল শুধু শুরুতে প্রকার ছিলই না লোপ করার জন্যে প্রকার ছিলই না সেজন্য সেজন্যি তুদা তুদাদিগণে আমরা বলি যে এই সপ্তাহে শীত কিন্তু বললেন যে ওই যেটা বললো যেটা যে সুবাদ আর কিন্তু মানে শেষ পর্যন্ত সকাল আর টকাল হয়েছে আর দুটা দিব সকালটা ইঁট হয়ে তার মানে কি দুটো সে দুটো জায়গাতেই মানে সমান কাজ হবে তা হবে না কারণ ওইখানে যে অটা আছে ওটা কিন্তু মানে ভাড়ি যে আছে ওটা সকাল আর অকাল ইঁথ হয়েছে মানে সেই ইচ্ছে যাওয়া সকার আর পকার ওদের প্রভাবটা পড়বে আর তুরারি বললে ওখানে মানে সকারে ইঠ হয়ে গেছে সকার আর প্রভাবটা থাকবে এই শীত কিন্তু নয় অপেত অপে বুঝেছ দীপায়নি বোন শীত শীত না ধৃতিবন তুমি তুমি পড়ো এগিয়ে যাও এগিয়ে যাও বৃত্তি সাহিতাম লেখা আছে লেখা আছে মানে ইবা মতন মানে নীতির মানে হলো যার স্বভাব সেরকম নয় সব বিধানম সে সেরকম হোক এই বিধান সমাপ্ত থাকে না সে এরকম হোক এরকম বিধান দেওয়া হয় যেমন সিংহ মানবক মানব ক মানে বালক সিংহ মানবক মানে মানবক সিংহ না মানব সিংহ ইবা মানবক মানে বালক সিংহ নয় কিন্তু বীর মানবক বা মানবক সিংহের মতো অত মানবকে সিংহ অতএব মানবকে সিংহের বীর লক্ষ্য অধ্যারোপিত হয়েছে অধ্যারোপ করা হয়েছে একেই অসিবেশ বলা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইচ্ছা আছে প্রত্যয় যে প্রাঙ্গ হয় সে অবগত সেই কাজটি কি একটি সম্প্রতি সার্বধাতুকের অপীত এই সূত্রে যে প্রত্যয় অপীত এই সূত্রে যারা বলা হয়েছে যে প্রত্যয় অপীত সেটি যদিও সাক্ষাৎ হয় না কিন্তু হয় সেরকম অপিক প্রত্য কার্য করবে কার্য হোক কারিয়াম কি লিখে ইদানিং তাকে কার্যটি কি এটা সেটা আমরা এখন দেখব হ্যাঁ ঠিক আছে স্পষ্ট হয়ে গেল এখন পাঁচ মিনিট রয়েছে অনুবৃত্তি সহিত সূত্র হলো কি মানে সন্ধি সন্ধিহি হওয়া গেছে এখানে চিন্তা নেই চিন্তা নেই এখানে গিত অথবা তিনটে বর্ণ ক কীতি নীতি মানে যে প্রত্যেক কিত গিত হলে এবং ন ইক তাদের ইকের গুণ বৃদ্ধি হয় না শস্য প্রত্যয় কারণাত সেই প্রত্যয়ের কারণ বস মানে কারণবশত অঙ্গে ইকাহ স্থানে সেই প্রত্যয়ের কারণবশত অঙ্গে মানে বৃদ্ধি ভাবতী স্ম আচ্ছা তো ইকের গুণ বা বৃদ্ধি হওয়ার মানে হওয়ার কথা ছিল সবতী কিন্তু হয় না গুণসীয় বৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখবো না এখন আমরা গুণের ক্ষেত্র কি দেখবো এখন এখন এখন তুমি সারাংশ বলো কারণ কারণ এখন কি যে আমি একটু কমটা একটু পড়ে আমি আপনাকে একটু বলতে চাইছি বাইরে গেছিলাম মানে যখন পড়ছে তখন আমি বাইরে গেছিলাম সার্বধার্তুক বল তাহা প্রত্যয় হয় আচ্ছা সেই প্রত্যয় ঈট এস ইট প্রত্যয় কি বিশিষ্ট কার্যমাস আর ইটের কিছু বিশিষ্ট কার্য থেকে থাকে তৎ কি কার্যে তার এখন আমরা জানবো অবদে অবগত তাহলে এখন পর্যন্ত এটু পছন্দ अच्छा অপিটি সূত্রে হ প্রত कम আচ্ছা স্বধাতক সূত্রে यह প্রত অপি সাক্ষাত উঠ না তাই যেমন ভাবে উৎপ্রত্যয় কার্য করে সেরকম ভাবে অপিত্রত্যয়টাও কার্য করবে তত কার্যঙ্কিং ইতি জানি প্রথম তাহলে কার্যটা কি এটা হচ্ছে আমরা দেখবো আচ্ছা তো দুটোর মধ্যেই তাই তো ঠিক আছে হ্যাঁ সার্বধাতুক্রম অপিতটা কি বলছে না বলছে যে ইট যেটা বলছে তো অপীত যেটা সেটাকেই বলছি উ যদিও সাক্ষাৎ ভাবে ইট নয় মানে অপিতের ক্ষেত্রে তো আমরা একরকম দেখলাম ইটের ক্ষেত্রে বলছি ইয়কার হচ্ছে কিন্তু তবুও বলছে যে সার্বধাতুক্রম অপীতের সূত্রের দ্বারা এটা প্রকাশ পাচ্ছে যে আহ সার্ব যেটা সেটাই হচ্ছে ইট সাক্ষাৎ ভাবে হলো না যে কাজ সেটাই অফিসের ক্ষেত্রে সেরকমই কার্য হয়ে থাকবে আচ্ছা বলছে কি না ইটের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই চিন্তিকা সূত্র আমরা কি দেখলাম যে যে প্রত্যয়ের গকারি ককারি কার ইয়কারি সেগুলোর ক্ষেত্রে ইকে গুণ বা বৃদ্ধি হয় না ঠিক আছে তাহলে থাকে না হয়ে থাকে এখানে হচ্ছে বলো সার কথা কি তো হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ তুমি আছো হ্যাঁ একবার তুমি বাধা দেয় তাই এখানেও হবে না হ্যাঁ সেই জন্য মানে এখন দীপায়নি বন দেখো যে আমাদের তুধারিগণে যে বিকণ প্রত্যয় আর যদি মানে যদিও তুদারিগণে তুদারিগণে সার কথা এই তুদারিগণে যদিও আয শীত যার ফলে এই বিকার প্রেরণাদ তা সত্য তা সত্ত্বেও এখানে এই প্রত্যে অপিত আর সেই জন্যে সাবধাত সূত্র দ্বারা যে যে কোনটা কারণে মতো হয়তের মতো হয় তো যখন নিত মতো হয়ে গেছে তখন মেতিচা মেতিচা সূত্র বলে যে কি বলে যে যে সূত্র যে প্রতি হয়না প্রেরণা গুণের প্রেরণাদায় শক্তি রয়েছে তা সত্ত্বেও অপেক্ষ হওয়ার কারণে নিতের মতো নিতের মতো কারণে আহ গুণ হয় না গুণ আর দীপানিবন তুমি শোনো আরো সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে আগামী সপ্তাহে আমরা আবার আমরা ঠিক আছে আমরা আবার বলব ঠিক আছে আচ্ছা হ্যালো তার ওগুলো কি পাওয়া যাবে মানে আমার না সেটা খুলছে না মানে হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্ট খুলছে না নতুন করে আবার একটা মোবাইলে খুলতে হচ্ছে তো তোমার সমস্যা হচ্ছে তুমি লিখবে পাঠাবে আমি দেখব ওকে তারপরে ধন্যবাদ নমস্কার আগামী সপ্তাহে দেখা হবে ভালো থাকো আপনি ভালো থাকবেন হ্যাঁ নমস্কার নমস্কার